এই মশালাটা আপনারা আগে পতওয়া দিয়ে দিলে আলোচনার আগেই সবাই পতো দিয়ে দিচ্ছে এক হাতে এই সম্পর্কে কোরআন এবং সন্না কি বলে আমরা এবং বিশ্বের ওলামাইকরাম কি পত দিয়েছেন আমরা আলোচনা করব ইনশাআল্লা কারণ বিষয়টি আলোচনা করা জরুরি দেখা যায় আমরা মোসাফাহা করি আবার ডাইন হাত বাম হাত দুইটাই মিলান তো যারা দুইটা মিলান তারা আবার একটা মিলাইলে খুব রেগে যান এমনকি আমি নিজে কানে শুনেছি বলেন যে এটা ইহুদিদের কাজ নজুবিল্লা যে একজন মুসলিমকে তাৎক্ষণিক ইহুদি বলে দিতে মানে কোন্ঠাবত করতেছ না কত বড় জঘন্য কথা যে একজন মুসলিমকে ইহুদি বলে দেওয়া একজন মুসলিমকে খ্রিস্টান বলে দেওয়া এটা মারাত্মক বড় ধরনের একটি ক্ষতিকর অপরাধ সাহাবাই کرامের আমলে আহালুল বিদআহ সাহাবাই کرام رضوانুল্লাহি তাআলা আলাইহিমাজবাইন তারা ছিলেন আহালুস সুন্নাহ আর খারেজি এবং শিয়া তারা ছিল আহালুল বেদাহ প্রথম সাহাবাই মোকাবেলা হয় কখনো ইহুদি বলেন নেই সাহাবাই কেরাম তাদেরকে খ্রিস্টান বলেন নেই অথচ আমাদের একটু মতের গরমিল হইলে আমরা এখন ইহুদি বলে দিতে দেরি করি না খ্রিস্টান বলে দিতে দেরি করি না অথচ একজন মুসলিমকে আমি ইহুদি বললে খ্রিস্টান বললে যদি তিনি ইহুদি খ্রিস্টান না হন তাহলে আমি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাব এই আল্লাহর ভয়টা অন্তত থেকে উঠে গেছে ভয় করে না যে আমি যে ওকে ইহুদি বলে দিচ্ছি সে যদি ইহুদি না হয় তা আমি তো ইহুদি হয়ে মারা যাব। এটা নবী সাল্লাহামের ঘোষণা দুনিয়া সব মিথ্যা হতে পারে নবী সাল্লসলামের কোনো ঘোষণা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই मुसलमान गुनागर होते बेदात करते भूल करते कबिरा गुना करते तफेर मुर्शिक मुनाफेकन्मी अपनादी ख्रीटान ये उपाधि देा जा विषय टीम सब समय ख्याल रखते हैं তো মাঝে মাঝে এরকম কথাও শুনি যে এক মুসাফা করলে বলেছে এটা তো সে জানে না এজন্য কথা বলার আগে এলেম লাগে কথা বলার আগে আমল করার আগে এলেম লাগে এলেম বিহীন কথা বলে দিলে সেটা কোন পর্যন্ত চলে যাবে সেটা আমি চিন্তাও করতে পারবো না সাফাহা তো আমরা বুঝি মোসাফাহা মানে মুসলিমের সাথে মিলাবে এটার নাম হলো মোসাফাহা মোসাফাহা এটার অনেক ফজিলত সোনানের পাঁচ হাজার দুশত বারো নম্বর হাদিস সহিদ আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন দুজন মুসলিম মিলিত হয় একত্রিত হয় আরেকজনের সাথে মুসাফাহা করে ইহুমা কাবলা তারা দুজন বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লা রে মুসলিমের সাথে মুসাফা করছে এই মুসাফাহার কারণে আল্লাহ এত দুইজনের গুনে মাফ করে দেন এখানে সৌগিরা কবিরা কোনটাই বলা হয়নি অর্থাৎ যদি মুসাফাহার সাথে তার তাওবা থাকে তাহলে আল্লাহ কবিরা গুণ মাফ করে দিবেন তাওবা না থাকলে সৌগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন এটা নবী সালামের আখলা ছিলাম তিনি বলেন আমি আনা সিব জিজ্ঞাসা করলাম হালকাফাহা নবিসালের সন্না সাহাবাই কারামের সন্না এখন আসি আমরা এক হাত দিয়ে করব নাকি দুই হাত দিয়ে করব। আহলুল আলমদের মধ্যে এই বিষয়টি নিয়ে কয়েকটি মতামত রয়েছে দুটি মত রয়েছে অধিকাংশ আহালুল এলমদের মত হইলো যে মুসাফাহা এক হাত দিয়ে করতে হবে এবং হানাফি মাঝহেরও অধিকাংশ ফোকাহের মত হইল মুসাফাহা হবে এক হাতে হানাফি মাঝহের কিছু কিছু এবং মালিকী মাঝহবের কিছু কিছু ফকি এদের মত হইল মুসাফাহা হবে দুই হাতে তো যারা বলছেন মুসাফাহা এক হাতে হবে তাদের দলিল কি আর যারা বলছেন দুই হাতে হবে তাদের দলিল কি যারা বলেছেন মুসাফাহা বি এক হাত দিয়ে হবে তাদের এক নম্বর দলিল হলো তারা বলেন কি জিনিস এটা মুসাফাহা শব্দের মধ্যেই বোঝা যায় মানে মুসাফাহা শব্দের অর্থ হইল দুজন মানুষ একজনের হাতের তালুর সাথে আরেকজনের হাতের তালু মিলানো তা হাতের তালু তো তালু মিলে তালু মিললে এক হাত এক হাত মিলবে একটা মিলবে ভিতরে আরেকটা মিলবে বাহিরে তো বাহিরে মিলানোর কথা তো মুসাফাহা শব্দটার মধ্যেই নাই শব্দটার ভিতরে আছে সফহা মানে ভিতরের অংশটা তো ভিতরের অংশটা মিলাইতে হলে এক হাতে এক হাতে মিলাইতে হয় দুই হাত দরকার নাই এটা হলো এক নম্বর দলিল এবং তারা বলছেন হা তাকিহা মোসাফাহা বললে আর আরব জনগোষ্ঠী একটি আরবী প্রসিদ্ধ অভিধান বলছে এই অভিধানে বিস্তারিত এই মোসাফাহার অর্থ এটাই আলোচনা করা হয়েছে দুই নম্বর দলিল হলো এটি মোসাফাহাটা আসছে ইয়ামান থেকে এটা ইয়ামান এদের কাজ এটা মদিনা মক্কাতেও ছিল না মোদিনাতেও ছিল না এটা ইয়ামেন এর লোকেরা নবী সালামের আগে থেকে মুসাফা করত। তাদের মধ্যে আরো আগ থেকে এটার প্রচলন ছিল তাহলে এটার উৎপত্তি স্থল কোথায় তাহলে দেখতে হবে ইয়ামেনা কেমনে করে তো এই চোদ্দশো বছরে ইয়ামেনা কখনো মুসাফা করতে যায় বাম হাত লাগায় ডাইন হাতে ডাইন হাতে মুসাফা করে আজও তারা ডাইন হাতে ডানহাতে মুসাফা করে নবী সরাই যুগেও ডাইন হাতে ডানহাতে করতো তাহলে যে জায়গায় উৎপত্তি সেই জায়গার ইয়ের লোকেরা কয় হাত দিয়ে করে এক হাত দিয়ে করে আচ্ছা আরেকটা দলিল হলো যে সম্মানজনক ভালো জন্য মানুষ মানুষের সাথে ডানহাত্মান বাম হাত লাগানো সম্মানের কাজ না তাহলে আমি একজন ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের সাথে মোসাফা করব তার হাতের সাথে আমার বাম হাতটা কেন লাগাবো তাকে যদি সম্মানে আমার উদ্দেশ্য হয় তাহলে হবে ডানহাত এজন্য জন্য এটা একটা দলিল যে মুসাফাহা হবে ডানহাতে ডান হাতে মধ্যে অনেকগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন উল্লেখ করে বলছেন আল আখজু বিয়াহেদা ফিল আলবানি রাহম বলেন যে মুসাফাহা হবে এক হাতেই এবং এক হাতের উপরেই অনেক হাদিস বর্ণিত হয়েছে যিনি হাদিসের পণ্ডিত তিনি একটি গুরুত্বপূর্ণ হাদিসকে কে দলিল পেশ করেছেন এটি তবার হাদিস হাদিস দুশো নম্বর হাদিস হোজাইফা হাজি আনহু থেকে বর্ণিত হাদিসটি এবং তার হাতকে ধরবে এখানে এক বচন ব্যবহার করছেন তার হাতকে কে এক হাত কে ধরবে এরপরে তার সাথে মোসাফাহা করবে তাদের দুজনের গুনা গুলো ঝরে পড়ে যায় তালে এখানে যে পজিলত বর্ণনা করা হয়েছে পজিলতের মধ্যে এক হাতের কথা আসছে এই হাতে এরপরে আলা ফতোয়া লজনা দায়মা বুঝেন তো নাকি অনেকবার আলোচনা করছি আমরা এটা কারা এই ফতোয়াটা কাদের সংক্রান্ত সর্বোচ্চ কমিটি সৌদি আরবের যেটা এটাকে বলা হয় ফতোয়া আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান পতোয়া হইল এই পতোয়াটা মানে সারা দুনিয়ার মধ্যে মুসলিম জনগোষ্ঠী যেই পতোয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন কারণ এখানে বিশ্বের সবচেয়ে বড় আলেমেরা ফতোয়া দেন এই জন্য এই পতোয়াটার এই কমিটিটার গুরুত্ব সবচেয়ে বেশি তারা পতোয়া দিয়েছেন বলতেছেন। যে দুই হাতে মুসাফার কোন দলিল জানা আছে কারনা আদায়মার এই ব্যাপারে কোনো দলিল জানা না থাকে তো পৃথিবীর কারো কোনো দলিল জানা নাই সুতরাং তারা ফতোয়া দিয়েছে উত্তম পদ্ধতি হল এক হাত দিয়ে মুসাফা করবেন আচ্ছা আরেকটা ফটোয়া হলো এমারাত কোন রাষ্ট্র বলেন তো যেমার দুবাই সংযুক্ত আরব আমিরাত তো দুবাইয়ের যে সর্বোচ্চ পতোয়া কমিটি এবং দলিল পেশ করেছেন ওই হাদিসগুলো গুলো দলিল পেশ করেছেন এবং মুসাফাহার সাব্দিক পারিবেশিক অর্থগুলোকে দলিল পেশ করেছেন এরপর আরেকজন জীবিত বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের একজন শীর্ষ আলেমদের একজন ফাদিলতুর শেখ আব্দুল মহসেন আল আব্বাদ হাফেজ নাম কি আরে না দেখলো নামটা একটু মনে রাখেন না ফাদ শাহেখ আব্দুল মহসেন আব্বাদ এই এরকম আলেম পৃথিবীতে জীবিত থাকা এটা তো আমাদের জন্য বিরাট নিয়ামত এটা আল্লাহর বিরাট নিয়ামত যা আল্লাহ সুবাহ এখনো জমিনে এইরকম আলেম জীবিত রাখছেন এবং আলহামদুলিল্লাহ মসজিদ দেন নিয়মিত করবেন একটু বলবেন যে মোহসেন আব্বাটা কে ওখানকার কোন মসজিদ নবীতে যারা দায়িত্ব পালন করেন বিভিন্ন জায়গায় বা যে কাউকে একটু খবর নিবেন আব্দুল মোহসেন আব্বাদ উনি কোথায় বসেন কোন জায়গাতে দাস দেন উনার দার্সে একটু বসার চেষ্টা করবেন এক নজর দেখবেন যে এটা আল্লাহ বিরাট নিয়ামত এত বড় আলেম পৃথিবীতে আল্লাহকে এখনো জীবিত রাখছেন ওনার বোখারির দার্সে বসলে বুঝবেন যে মানে দার্স কাকে বলে আলেম কাকে বলে আলেম কি জিনিস মানে আমার জীবনে আমি যত আলেমের দার্সে বসেছি বাংলাদেশ বলেন বা অন্য দেশের বলেন কিন্তু ওনার দার্স মতো দার্স আমি এ পর্যন্ত আর দেখিনি এবং থাকেন হাদিসের যারা উস্তাদ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজ তিনি তাকে জিজ্ঞাসা করা হলো যে মুসাফাহা এক হাতে হবে না দুই হাতে হবে তিনি উত্তরটা দিয়েছেন বিবাদ ইয়াদ মুসাফাহা হবে এক হাতে তো উনাকে জিজ্ঞাসা করল আপনি বোখারি দার্স দেন অথচ বোখারিতে তো একটা হাদিস আছে বোখারির হাদিস টা হলো আপনার বখারির হাদিসটা হলো হাম্মাদ বাবুল ধরার একটা অধ্যায় আছে এইখানে ইমাম বুখারি রহমান একটা হাদিস বর্ণনা করছেন যে হাম্মাদু সাহা আব্দাল ইবনে মুবারক বিকেলতা তিনি আবদুল্লাহ ইবনে মোবারক এর সাথে দুই হাত দিয়ে মুসাফা করছেন আছে তো ওনাকে জিজ্ঞেস করল আপনি বোখারের দাস দেন আর আপনি বলতেছেন যে আপনি কোন দলিল না হাদিস দিয়ে কেউ দুই হাতের মুসাফা প্রমাণ করবে এটা দিয়ে দলিল দেবে এটাও আমার জানা নেই অর্থাৎ হাম্ম সাথে দুই হাতের মুসাফার কোন সম্পর্ক নেই আমাদের অনেক ভাইয়েরা বাহাজ করতে চান বাহাজের খুব আগ্রহী কোথায় কথা কথা তো ওনাদের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ যে আব্দুল মোসেন আব্বাদ যার কথা বললাম উনি তো মসজিদ নবীতে আছেন উনি বলতেছেন এটার কোন দলিল উনার জানা নেই তারপরে এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না তাহলে উনার সাথে কথা বলা যায় বাহাজ করা যায় মসজিদ নবীতে গিয়ে যেহেতু বিশ্বের শীর্ষ পর্যায়ের প্রধান একজন আলেম তো উনি মসজিদ নবীতেই থাকেন মসজিদ নবীতেই মাগরিবের পরে উনি দাস দেন সোহিয়াল বুহারিদ ওখানে গিয়ে কথা বলা যেতে পারে যারা আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই আচ্ছা আরেকটা বিষয় হলো হানাফি মজাহের কোন কোন ফকিরা এক হাতে মুসাফার কথা বলছেন হানাপি মাজাহের প্রখ্যাত একজন আলেম তিনি মাতুলের মধ্যে বলছেন যে মুসাফাহা হবে এক ইমাম তাহাবি রহমা উল্লাহ উনিও হানফি মাজাবের একজন প্রখ্যাত বড় আলেম এই তোল আহবাজ মধ্যে বিশাদ আলোচনা করেছেন শুধু মুসাফাহা এক হাতে হবে এটার দলিল অসংখ্য দলিল উনি উপস্থাপন করেছেন তারপরে হানাফি মাজাবের গুরুত্বপূর্ণ একটি ফিখের কিতাব যে রাব্দুল মোহতার আল মুখতার এটা সারির একটা ফতোয়ার আল্লামা ইবনে আবেদিন এটার সংকলক তিনি এখানে এক হাতে মুসাফাহার ব্যাপারে অসংখ্য দলিল পেশ করেছেন শাইক জিয়াউদ্দিন আল হানাফি আর নকশেবন্দী ওনার নামের সাথে হানাফি আছে জিয়াউদ্দিন আল হানাফি আর নকশেবন্দি উনি এই ব্যাপারে বলছেন যে মুসাফাহা এক হাতে হবে হানাফি মাঝাবের কিছু ফকি এবং মালিকি মাঝাবের কিছু ফকি তারা বলছেন যে মুসাফাহা দুই হাতে হবে তো দুই হাতে হওয়ার দলিল হলো, ৬২৬৫ নম্বর দুই নম্বর আমাদেরকে যেভাবে কোরআন এর সুরা শিখাইতেন তো রসোল উস্লাম আমাকে ঠিক একইভাবে আর বাক্যটা হলিতেন কথাটা এটা হলো মানে দলিত যে তাহলে রসুলের দুই হাতের মাঝখানে আবদুল্লাহ মাসুদের হাতের কবজি ছিল আল্লাহ রসুল দুই হাত দিয়ে ধরে তাকে শিক্ষা দিচ্ছেন আর হাম্মিন মোবারকের সাথে মুসাফা করছেন এক হাত দিয়ে আচ্ছা কারাম বলেন যে নবী সালাম দুই হাত দিয়ে মুসাফাহা করেছেন বা রস ইসলামের কোন সাহাবি করেছেন এই রকম কোন দলিল প্রমাণ কোথাও নাই এই হাতিসের মধ্যে যেটা আসছে আব্দুল মাসুদ রাজি বলছেন আমার দুই হাত ধরছেন এই দুই হাত ধরা তার সাথে মুসাফাহা করেন নাই করছেন তালিমিন যখন কাউকে কিছু শিক্ষা দিতেন তখন এইভাবে হাত ধরে তাকে শিখাইতেন এটা তালিমের জন্য শিক্ষার জন্য নবিসুল এইভাবে হাত ধরছেন মানে এটা নবিসামের শুনার একটা আদব। যে কাউকে আপনি কিছু শিখাইতেছেন কথা বলতে তার হাত কে আপনি দুই হাত দিয়ে ধরে তার সাথে কথা বলা হয় এটা হলো নবী সালাম তার সাথে আবদুল্লাবিন মাসুদ কে দুই হাত দিয়ে ধরে তাকে তাসাহত শিখাইছেন মুসাফাহা করেন নেই কারণ যদি মুসাফাহা করতেন তাহলে আবদুল্লাহদ রাজি তাকে আলাদা করে এটা বলার দরকার ছিল না আমার দুই হাত আমার হাত নবিসের দুই হাতের মাঝখানে ছিল এটা বলার অর্থ হল নবিসাম মুসাফা এক হাতে এক হাতে করতেন তো ওই দিন আমাকে এইভাবে দুই হাতে মানে এটা আলাদা ব্যতিক্রম ঘটনা এই জন্য সিদ্ধান্ত হলো যে ডানহাতে ডান হাতে মোসাফাহা করা এটাই রাসুল্লাহাম এবং রাসুল্লাহামের সাহাবিদের সন্না এবং এটাই আফদাল তবে দুই হাত দিয়ে যদি কেউ মুসাফাহা করে এটাকে বেদাত বলা যাবে না এটা কথাটা বুঝতে পারছেন করা এটা হলো সুন্নত এবং আফজল আর কেউ যদি দুই হাত দিয়ে করে এটা বেদাত না এটা হবে কি জায়জ যেহেতু এটার পক্ষেও কিছু দলিল প্রমাণ আছে এবং অনেক পক্ষীরা দুই হাতের কথা বলছেন দুই হাত দিয়ে করলেও এটা বেদাত হবে না এটাও হবে তো সুতরাং আমরা যারা দুই হাতে করি বা এক হাতে করি এটা নিয়ে তর্ক বিতর্ক ঝগড়ার বিষয় নয় কিন্তু সমাজে দেখা যায় কোন কোনো ভাই এটা নিয়ে খুব সীমা লঙ্ঘন করে যে বলেন যে দুই হাত দিয়েই করতে হবে এক হাত দিয়ে করা যাবে না অথচ দলিল প্রমাণ হাজির সবে এক হাতের ব্যাপারে অথচ সেটার ক্ষেত্রে আমরা বাধা দিচ্ছি ঠিক আছে আমি দুই হাত দিয়ে করব। কিন্তু আরেকজনকে তো আমি ওটা বাধা দিতে পারে বা এটা করছে বলে তাকে আমি ইহুদির কাজ করছে এই কথাও বলা যাবে না আল্লাহাক আমাদেরকে সুন্নতের উপরে থাকার তৌফিক দান করুন